সুলাইমান ইবনু ইয়াসার হতে বর্ণিত আমি আয়সার আদালকে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর কাপড় হতে তা ধুয়ে ফেলতাম তিনি কাপড় ধোয়ার ভেজা দাগ নিয়ে সালাতে বের হতেন